আমাদের সমাজে মেয়েরা নামাজ পড়েন নামাজ শাড়ি পরে পড়েন মেয়েরা ঠিক না শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন কারণ কোন মহিলা যখন নামাজ পড়েন পুরুষদের জন্য সতর হল নাভি থেকে হাঁটু कपड़ आदि मे अंधकार एका घरे नामज पढ़ें माथार दोप चुल बलफी बड़िए जाए পায়ের গোলের উপরে কোন জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে নামাজ হবে না ভেঙে যাবে শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায় খুব কষ্ট আপনারা অনেকে সুন্নতি পোশাক নিয়ে মার্শাল খুব আবেগী পুরুষদের কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে যদি বউটার আবার আমি সুন্নত মতো চালায় তাহলে বেশ আমার যাবে বেশ জামা জ্বালাবে কাজে ও যে পথে যায় যাক যাই মরার পরে কেয়া মতো কে যাবে আমি জাননাতে একটা ভালো হুর পাবো এরকম চিন্তা আপনাদের নাকি হ্যাঁ হাজরিন তাহলে মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক যেটা রসলাসাল্লামের স্ত্রী মেয়েরা মহিলা সাহাবিরা পড়তেন আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে পোশাক পর্দা ছেলেদের পুরনো হাতাওয়ালা পায়ের গোলালের নিচে পর্যন্ত চুল ঢিলে ম্যাক্সি এটাকে আর বিতেবলাই অথবা কামিজ আর ম্যাক্সির নিচে সায়া অথবা পাজামা আর ম্যাক্সির উপরে বড় ওনা এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক এই তিনটে পোশাক পরে নামাজ পড়লে নামাজ ইনশাল্লাহ হবে তারপরেও মহিলা সাহাবিরা অনেক সময় নামাজের জন্য জিলবাপ বা বোরকা পরে নিতে কথা বুঝতে পারেন আমাদের দেশে সওয়ালের ছয় রোজা পুরুষেরা বেশি থাকে না মেয়েরা মেয়েরা বেশি দিনদার আপনারা জুলুম করেন সুযোগ দেন না দিন পালনের দিন জানার দিন মানার তারপর দিনের আবেগ তাদের বেশি কিন্তু প্রশ্ন হলো সওয়ালের ছয়োজা ফরজ না নফল। আর পর্দা ভালো করে বুঝে সুজে বলেন পর্দা কি ফরজ মেয়েদের জন্য ফরজ হলো পুরো দেহ ঢেকে রাখা মেয়েরা বাইরে যাবেন চাকরি করবেন কর্ম করবেন সব ঠিক আছে দেহটা ডেকে রাখা যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় দুলা ভাসুর দেওয়া তো ভাই খালাতো ভাই এদের সামনে যায়। शर बस कान, बा, कान चूल हाथ बाजू बैरिएुतमीचे बैरिए माथाय कपड़ नहीं भाव पर्दा डेके रखा फरज ए रकम अंग बहरे बर दूर कबीरा हजरिन सवाल छोजा रेखे साठटा नलो और बेपर्दा चले ष हजार कबीरा गुना हलो लाभ हलो ना लस हलो লস হল এখন প্রশ্ন হলো এই লস করলাম কোন স্বার্থে না বেকার কিছু কিছু গোনা আমরা করি যে গুনার ভিতরে স্বার্থ আছে যেমন ওজনে কম দিয়ে দুশো টাকা লাভ করলাম অন্তত গুণা হলেও দুশো টাকা পকেটে আসলো ঠিক না বে কিন্তু বেপরদা চলে কি লাভ বেপরদা চললে কি রিক্সাওয়ালার ভাড়া কম নেই স্কুল কলেজে বেতন কম নেই দোকানদার জিনিসের দাম কম নেই আমি হিসাবপত্র করে বেপর্দা চলার কিছু ফায়দা দেখেছি একটা হলো যেটা একটু আগে বললাম ফিরি গোনা পাওয়া যায় বিনা কষ্টে গোনা পাওয়া যায় আরো এক সুবিধা আছে আমাদের সমাজে বাবা মাকে ভালোবাসে মেয়েরা বেশি না ছেলেরা সত্যি কথা বলেন কিন্তু আপনারা তো জ্বালেন মজা হলো মায়েরাও জুলুম করে সেটা কি সম্পত্তি ছেলেদেরকে দেয় মেয়েদের দেয় না দেশে না করেছেন ধূমপান করেছেন আল্লাহ কি বলে মদ খেয়েছেন আল্লাহ মাফ করতে পারে তবা করলে তবা না করলো আল্লাহ মাফ করতে পারে বিভিন্ন কারণে কিন্তু আপনি আপনার মেয়ের পারে জুলুম করে তার হক বঞ্চিত করে গেছেন আপনার মেয়ে যদি ভাইরা মেয়েদেরকে বঞ্চিত করে বাবারা মায়েরা এর সে বড় জালেম আর হারামুখর বাবা মার নেই তারপরও মেয়েরা বাবা মাকে বেশি ভালোবাসে বাপ মা জমি দিয়ে যায়নি যাচ্ছে। কথা বোঝেননি মেয়েরা যখন এই গুণাগুলো করে বাবা মার কারণে যেহেতু করে এই গুনার হিসা অংশ বাবা মার কাছে যায় এটা হলো প্রথম লাভ पर्दा सेजे गुजे कस्मेटिक मेखे खशबू मेखे पाउडार मेखे बाहरे जान आल्ला फेरेश दे तृत्य लाभ था सबा पावे जार भाग्य भलो আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন গড়তে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআনসূন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলাত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুননা ট্রাস্ট জিরো সেটা হলো ইফিং বলি না আমরা অথবা হ্যারাসমেন্ট হ্যার মেয়েদের নৈতিক অবক্ষয় বাড়ছে না কমসে আমরা হয়তো এটা বন্ধ করতে পারবো না কারণ এটা যারা বাড়াচ্ছে তাদের অনেক টাকা অনেক ক্ষমতা चुनुटी तो भाईरा दुनिया का पाल्ट अथवा देरी आल्ला भलो जान निजे तो, तो, तो ठेकाते हैं ना कि ধুলো লাগে এটা বন্ধ করো মন্ত্রী বললো তো কোন ব্যাপার না পুরো দেশ ঝাড় দিয়ে দেব হাজার হাজার ঝাড়ুদার ঝাড় দেওয়া শুরু করলো ধুলোতে দেশ ভরে গেল তখন মন্ত্রী বলল অসুবিধে নেই আমি পুরো দেশটা চামড়া দিয়ে ঢেকে না। কিন্তু এত অত চামড়া কোথায় পাওয়া যাবে মন্ত্রী তো বেকার রাজা বলেছে না হলে কতল করে দেব এমন সময় এক মুচি আসছে মুচি রাজার দরবারে ঢুকবে রাজা বলছে না আসতে দাও আসুক কি বাবা তুমি কি বলবে ও মুসি কিছু না বলে রাজার পায়ের কাছে বসছে বসে ওর ঝুলার ভিতর থেকে দুটো চামড়া বের করেছে বের করে দুই পায়ে দুটো চামড়া বেঁধে দিছে দিয়ে বলছে রাজামশাই পুরো দুনিয়া দিয়ে ঢাকা যায় না নিজের পাটা রাখলে তো ভাইরা আমরা হয়তো পুরো দুনিয়ার অবক্ষয় বন্ধ করতে পারব না কিন্তু আমার আউলারদেরকে তো বাসাতে হবে নাকি বলেন আল্লাহ রসুল দুটো জিনিস বলেছেন নামাজ এবং পর্দা আপনার আউলাদ ছোট থেকে নামাজের অভ্যাস করান ছেলে মেয়েদের পর্দা শেখান ছোট বয়স থেকে ওদেরকে বোরকা পড়ান পর্দা করান আপনার ছেলে মেয়ে যদি নামাজ এবং পর্দা ধরে থাকে সমাজ অবক্ষয় হবে অন্য অনেক ক্ষতি হবে ভালো হবে মন্দ হবে বিশ্বাস করেন ইউরোপের জমিনে আমেরিকার জমিনেও মুসলমান মেয়েরা বোরকা পরে বেড়াচ্ছে তাদের কেউ ঠিক করে না যন্ত্রণা দেয় না কাজেই বাঁচতে হলে ছেলে মেয়েদের পর্দার পথে আনেন আমাদের আপনারা দিনদার মানুষ মাথায় টুপি পরেছেন বাড়িতেও টুপি পরে থাকেন আমাদের টুপিটা ফরজ না শূন্য আর আমার স্ত্রী মেয়ে তাদের মাথায় কাপড় দেওয়া ফরজ না শূন্য আমি অনেক দেখি ভাইরা দাড়িওয়ালা একটা মানুষ পাগড়ি মাথা একটা মানুষ তার পাশে একজন মহিলা মাথায় কাপড় নেই এটা কেমন হলো ফরস তরক করে সুন্নত পালন করা মাথায় পাগড়ি দিয়ে লুঙি খুলে ফেলা বাস্তব ভাইরা ভাইরা তো পর্দা হবে নামাজ শেখাতে হবে বলবো যে আল্লাহ মজা দিয়েছেন আপনার সম্ভ্রমের জন্য আপনার নিরাপত্তার জন্য আপনি পর্দা সহ সব করতে পারেন কিন্তু পর্দা না করলে আপনি আল্লাহর কাছে আটকা পড়বেন দুনিয়াতেও আটকা পড়বেন পর্দা করলে যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্ম এসেছেন খাবার দিতে হবে কথা বলতে হবে বোরকা পরে নিয়েছেন অন্য পরে নিয়েছেন বড় ম্যাক্সি অন্য দিয়ে গুমটা দিয়ে শরীর ডেকে নিয়ে গিয়েছেন বাইরে যাওয়ার দরকার হয়েছে বোরকা পরে নিয়েছেন যতক্ষণ বোরকাটা পরা থাকবে পর্দা করা থাকবে একটা ফরজ এবাদতের সবাব তার আমল জমা হতে থাকবে যদি বাপমা পর্দা শিখিয়ে থাকেন বাপমার আমল এই সবাবটা জমা হতে থাকবে पृ देख पृ पर्दार आलोचन शुनेस নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম মডেস্টি দ্যাল ম আমরা ইউরোপ আমেরিকাতে বোরকা পড়া মেয়েদেরকে খুব খারাপ জানি সে মনে করি আমাদের ধারণা তারা দুনিয়া বোঝে না কসমেটিক বোঝে না ম্যাচিং বোঝে না আমি বিষয়টা নিয়ে মেয়ে দেখলে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতাম তার বাসায় যেতাম আসলে বোরখা খোলার পরে ওরা কেমন ময়লা না পরিষ্কার ম্যাচিং না না পরে না পরে না তিনি বলছেন বোরকার মেয়েদেরকে দেখে দেখে দেখে দেখে আমি দেখলাম যে বলছেন ইউরোপে আমেরিকার মেয়েরা যেহেতু খুলে রাখি খুলে রাখে না বারাক ওবামার পুরো দেহ ঢাকা আর তার ওয়াইফের তিনি না যারা হাত পুরোটা খুলে এখান থেকে পুরো মেকআপ করতে হয় মেকআপ মানে কেমিক্যাল এইজন্য জন্য মেকআপ করতে করতে এমন হয় যে মেকআপ না করলে পেতনি বেতনি দেখা যায় দাদি নানি না বড় বোন না কি যেন কথা বলছেন উনি বলছেন আমরা মেকআপ ব্যবহার করতে করতে আমাদের স্কিনগুলো নষ্ট হয়ে গিয়েছে মেকআপ ছাড়া আমাদের ভালো দেখায় না অড লুকিং কিন্তু এই আপনারা এখানে ছোটবেলা থেকে যে মেয়েরা পর্দা করে তাদের স্কিনগুলো দেখেন তাদের বাড়িতে যে তাদের স্কিন গুলো দেখেন আর যারা পর্দা করে না তাদের স্কিন গুলো দেখেন বুঝতে পারবেন দ্বিতীয় কথা তিনি লিখেছেন যে আমরা ইউরোপে আমেরিকায় বেপর অশালীনতার কারণে সারাদিন একসাথে কারণে স্বামী এবং স্ত্রীর মাঝে যে একটা ঘনিষ্ঠতা এটা থাকে না স্বামী স্ত্রীর যে ঘনিষ্ঠতা সারাদিন বেটাস বেটি দেখা হয় কাজে স্বামীর প্রতি আলাদা টান স্ত্রীর প্রতি আলাদা টান এটা আমাদের থাকে না যেটাকে ওনার ভাষায় ল্যাক অব লিভিডো पर्दानशीन देखल तरफ स्त्री स्मर भान आंतरिकता तुलन में अनेक अनेक बस तो खेई आल्ला तला के पर्दार विधान दिए कल्याण कार कल्याण आल्ला जो विधान दिए सब बानदार कल्याण तब एक जिन बुझे समाज बनाई एग्लो आज कल्याण बानदार ना